কিছু হিন্দুদের সাথে কাজকর্ম চলে ওই হিন্দু আহ যাই নাকি লিখেছেন তাদের দিওয়ালী উপলক্ষে কিছু উপহার এক প্যাকেট খেজুর এবং এক প্যাকেট কাজু বাদাম দিয়েছে उपहार देखे पुजा उलक्षे सब कस्टमार्जार दी प्रश्न हल हिन्दू दे दिवालीलक्षा की मुस्लिम ए हम जिज्ञासा प्रश्न अत्यंत गुरुतपूर्ण ए स्पर्शक सूतरा विषय बड़ बड़ सउदी आरोबा इकराम हयातिक अलमा तरफुआ एक फुतुआ अपना शुना ফালা ফিহে এতে কোনো আপত্তি নেই কিন্তু সেটা সেটা যেন সেই দেবদেবীর জন্য উৎসর্গ করানো হয় শর্তগুলি পরে বলছি एकदिक उत्सव शेयर शेयर तरफ बूजा पाठ तरह उत्सव स्वीकृति दान कर प्रमाण करना কাফর সাথে আল্লাহ সুবিচার করা এবং সদাচরণ করা কে জায় বলে মোবাহ বলেছেন যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না মুসলিমদের সম্পর্কে যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে না তাদের সাথে সাথে সদ ব্যবহার করতে এবং তাদের সাথে ইনসাফ করতে ইন্না আল্লাহবুল মকসিন আল্লাহ ইনসাফিদেরকে ভালোবাসেন তবে ওলা কিন্নালিন ইনসাফ করা এবং সদ ব্যবহার করা লাইয়ান মাহাব্বা তার মানে এই নয় যে তাদের ভালোবাসা কখনো ভালোবাসা নাই তাদের ভালোবাসা জায়জ নয় আর তাদের এই সিরকি কুফরি। উৎসবের এবং তাদের এইসব পুজোপাঠের ভালোবাসা যায় ঈদ মোহাম্মাফির ভালোবাসা এবং তাদের সাথে সম্প্রীতি যায়জ নাই ওখাযান ও সাহেবান তাদেরকে সঙ্গী গ্রহণ করা এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা এটাও জায়জ নাই আল্লাহ রব্দুল আলমিন সুরা মুজাদ আয়াত নম্বর বাইশে এই বিষয়টি বিস্তারিত বলেছেন লম্বা আয়াত সেজন্য তার এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন এইরকম সুরা আলিয়া আয়ত নম্বর একশো আল্লাহ নিষেধ করেছেন সুরাহুদের আয়ত নম্বর একশো তেরোতে আল্লাহ নিষেধ করেছেন আলাহ তার দিকে তোমরা ঝুঁকে জিও এইভাবে আল্লাহ তাদের সাথে কেউ যদি বন্ধুত্ব স্থাপন করে তাহলে তাদের দলভুক্ত হবে বন্ধুত্বের সম্পর্ক কিসের সাথে সাথে আর সদ বাবহার সম্পর্ক কথাবার্তা কথাবার্তা সাথে কথাবার্তা ভালো আমার অমুসলিমদের কাছ থেকে তাদের উৎসবের দিনে রাতে। সেখানে মজুসিরা অগ্নি পুজকদের দেশ ইরান ইরাকে একই ছিল তো সেখানে যেহেতু আশেপাশে মজুসিরা বাস করত তাদের নৈরোজ মানে নৌরোজ নৌরোজ নৌ মানে কিন্তু নতুন মানে নৌ মুসলিম বলছি না নৌরোজ ফার্সিতে নৌরোজ বলে আরবিতে নাইরোজ বলা হয় আর সেটা ইংরেজিতে নিউ নিউ ইয়ার বলা হচ্ছে আর বাংলাতে নববর্ষ বলা আছে। তো এই অগ্নি নববর্ষ উপলক্ষে তাদের একটা বর্ষ আছে যেমন বাংলার বাংলার আছে এইরকমই আরও হিন্দুদের বিক্রমাদিত্যের আছে এগুলি রয়েছে যে বৈশাখ থেকে শুরু হয়ে আপনার আপনার এই পর্যন্ত কি বলছে তারিখ রয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে ইস্তন্যদানকারী একজন রয়েছে। পূজক মহিলা রয়েছে বলেছিলেন আমা জালেলা সেই দিন তারা যে জবাই করেছে সেই জবাইটা হচ্ছে তাদের দেব দেবীর উৎসর্গ সুতরাং জবাই খাবে না তাদের ওয়ালা কিন কুলু মিন আশ্ রহিম তাদের গাছপালা থেকে ফল ফ্রুট যদি দেয় তা খাও অসুবিধে নেই তাহলে কি বোঝা গেল আগে যে বলেছি যে তাদের জবাই করা বা যেগুলি উৎসর্গও করা তাদের দেব দেবে না খাওয়া যাবে না আর মহারাজান তাদের মেলার দিনে আহ তাদের ইয়ে দিত আবু বার্জাকে তারা হাদিয়া দিত ফাখানি পরিবারকে বলতেন মা কান ফা কেহিন ফা ফল ফ্রুট খেয়ে ন কোন বাধা নেই তাদের উৎসবের কারণে যে উৎসবের দিনে হাদিয়া দিচ্ছে সেই জন্য দিনে দিক আর অন্য সময় হাদিয়া এবং অন্য অন্য সময় এমনি রসুল উল্লাহের কারণ আপনি যদি করেন এর মানে এই না যে তাদের আপনি পূজো পাঠে সহযোগিতা করলেন পুজো পাঠে সহযোগিতা করার আলাদা আর বাতিল কাজ কিন্তু তারা গিফটগুলি দিচ্ছে আপনি নিয়ে সেটা তাদের সহযোগিতা হল না বলছেন আর তারপরে বেশ কিছু কথা আরো উল্লেখ করেছেন প্রথম খন্ড দুইশো বেসরুদ কয়েকটি শর্তকে সামনে রেখে কয়েকটি শর্ত সাপেক্ষ প্রতিবেশীর বা আশেপাশে যারা অমুসলিম রয়েছে বা আপনার সাথে কাজ করে যারা শর্ত সাপেক্ষ কয়েকটি শর্ত কি শর্ত প্রথম শর্ত আল্লাহ আল্লাহ তখনিয়া মিনিহাতিল ঈদ সেটা যেন কোন পশু জবাই করা না হয় যেটা তাদের ঈদ পূজা উপলক্ষে করেছে जबई दुर्गा पशु किन गिफ्ट ना दे तर उत्सव दिन तरफ सदृशता पोषण हो जाए যেমন যেই বস্তুগুলি তারা পূজো পাঠ করে বলছেন কাশামা যেমন বাতি বাতি দেবদেবীর সামনে মোমবাতি জ্বালাচ্ছে এইরকম যেসব যেগুলোকে হিন্দুদের ভাষা বলে প্রসাদ প্রসাদ বুঝেন তো যেগুলো দেবদেবীর সামনে পেশ করা হয় মিষ্টি ফিষ্টি কলা ফলা ইত্যাদি এ ধরনের ওই প্রসাদ এনে দিচ্ছে প্রসাদ বিতরণ করছে আপনার মুসলিম খাবে না খারাপ প্রসাদ খাওয়া এবং এক জাতের এক রকম পূজায় রয়েছে হিন্দুদের পূজাতে বেশ কিছু জিনিস ব্যবহার হয় তুলসী তুলসী পাতা অমুক তমুক এসব ইত্যাদি তৃতীয় শর্ত হচ্ছে जखन गुली ने अपनी अथवा अपन ऐले मेरा तक ते सामने इसलमेर जो वाला बंधुत्व और शत्रुतार आंकदा रही स्पष्ट करते जान दीते আমাদের পূজা এমনটা না হয়ে যায় বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেখো ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই তাদের ধর্ম আল্লাহ আমাদের ধর্ম আল্লাহ কুমদিন হ্যাঁ কোনো সম্পর্ক নেই তাদের ধর্মের সাথে उद्देश्य अपना तरह हादिया गिफ्ट तरह अंतर के जय এবং তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা ইসলামের তাদের অন্তরটা খুলে এই সময় যদি তাদের নেন তার আপনি যখন একটা গিফট দিলেন আমার বাড়িতে না বাধ্য কিন্তু যদি বলে জান দুঃখিত আমি আপনার ওই পূজা পাঠে দিনের হাদিয়াটা দিয়ে গিফট নিতে পারি না তো জীবনের কথাই বলতে চাইবে না যদি বলেন ইসলামের কথা তোমাদের ব্যবহার এত এরকম বলবে না বলবে না ভালোবাসার ভিত্তিতে নয় সম্প্রীতির ভিত্তিতে নয় যে তাদের সাথে আন্তরিকতার ভিত্তিতে আর ভালোবাসার ভিত্তিতে না ওঠেই না তো এই ছিল কথা আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের দিনের হেফাজতে তৌফিক দান করে এবং সিরক বেদাত থেকে কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে শির্ক বেদাত কুফরিতে আমাদের যেন কোন রকমের অংশ না থাকে সেসব ফিতরা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ও জাজমুল্লাহ সাল্লাসমা মহাম্মদ আলহি ওসহ আজমাই